শুরু হোক প্রতিযোগিতা আমাদের ইবাদতকে প্রাণবন্ত করে তোলার অনেকগুলো উপায়ের মধ্যে একটি হচ্ছে ইতিহাসের সোনালী পাতায় ফিরে যাওয়া ইবাদতের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে ঠেলে দেওয়ার অনেকগুলো উপায় আছে আল্লাহর প্রতি নিজের ব্যাকুলতাকে কিভাবে প্রাণবন্ত করে তোলা যায় সে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তাহলে এবার আসুন আমরা আলোচনা করি কিভাবে নিজেদের ইবাদতকে আরো প্রাণবন্ত করা যায় একটি উপায় হলো ইবাদতের জন্য ওয়ার্ম করা যেভাবে খেলোয়াড়রা খেলার আগে ওয়ার্ম করে নেয় যেমন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রথমে দুই রাখা সালাত আদায় করে নিতেন এই আমলগুলো আমাদের ইবাদতগুলো সুন্দর ও উদ্যমী করে তোলে মৃত্যুর স্মরণ অলসতাকে ছেড়ে ফেলে ঘুম তাড়িয়ে দেয় এবং ইবাদতের রাস্তা প্রশস্ত করে সালাফদের জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা অলসতাকে কাটিয়ে তোলে সালাফদের ইবাদত সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখব তাদের ঘটনাগুলো আমাদেরকে উদ্যমী করে তুলছে আমাদের ইবাদতকে সুন্দর করে তুলছে এই বিষয়টি নিয়েই আমরা কিছু সালাফের ইবাদত নিয়ে কথা বলবো। প্রথমত যেটা করণীয় সেটা হল সালাফদের অর্থাৎ আমাদের প্রথম প্রজন্মে সৎ ও ন্যায়পরায়ণ মুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করুন তাদের একজনকে বেছে নিন এবং বন্ধুত্ব করুন প্রত্যেক জাতি নিজস্ব তারা বা নক্ষত্র আছে যাদের তারা দেখানো পথে তারা চলে আর আমাদের তারা হচ্ছেন আমাদের সালাফরা তারাই হচ্ছেন আমাদের নক্ষত্র কেউ কেউ বলতে পারে কিভাবে আমরা সালাফদের বন্ধু হব তারা তো সবাই মৃত হ্যাঁ তারা প্রত্যেককে মৃত কোনো সন্দেহ নেই কিন্তু তাদের ইবাদতের যে আদর্শ তারা রেখে গেছেন তা আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। আজকাল আমাদের মান এতটাই নিচে নেমে গেছে যে কেউ যদি খুব বেশি হারাম কাজ না করে তাতেই তাকে আমরা বিরাট সাধু মনে করি আর ইবাদতের স্ট্যান্ডার্ডও এতই নিচে নেমে গেছে যে যারা সলাতের সুনত ও নফলগুলো আদায় করেন তাহলে তাদের অনেক বড় আবেদ ভাবা হয় তারাই ছিলেন কেমন দণ্ড করতেন সে উদাহরণে যাচ্ছি না বছরের বাকি সাধারণ দিনগুলোতে তারা কেমন ইবাদত করতেন তেমন একটি উদাহরণ দিতে চাই সাধারণ দিনের ইবাদতই যদি এমন হয় তাহলে ভেবে দেখুন রমাদানে তারা কেমন ইবাদত করতেন যেমন আবু ছিলেন মুসাআ আসারি রাজিয়া রাসুল্লাহামের একজন সাহাবি তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন প্রথম দুই ইসলাম গ্রহণকারীদের একজন ইয়েমেন এবং তার আশেপাশের স্থানের যত মুসলিম আছে তাদের প্রত্যেকের সবাবের ভাগিদার হচ্ছেন আবু মুসাআল আসারি ও মোয়াজ ইবেন জাবাল রাজি আল্লাহু আনহুমা তিনি ছিলেন ডাই এটি তার একটি পরিচয় যা আমরা সকলেই জানি কিন্তু তিনি আরো ছিলেন একজন আলিম মুজাহিদ মুজাদ্দিদ এবং ইমাম আবু মুসা সারাটি জীবন ধরে অনেক পরিশ্রমের সাথে ইবাদাত করেছেন লোকেরা বলতো আপনি কেন একটু বিশ্রাম নিচ্ছেন আবু মুসা তিনি বলতেন যখন ঘোড়া দৌড়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় অথবা তারা পানির পাত্র দেখতে পায় এবং পৌঁছানোর উপক্রম হয় তখন ঘোড়া আরো জোরে দৌড়ায় আমিও তো জীবনের শেষ প্রান্তে আছি তাই মৃত্যু পর্যন্ত আমাকে এভাবে চলতে দাও সুহান আল্লাহ তিনি আসলেই জীবন ভর ইবাদত করেছিলেন অবাক করার মতো তাই না এর থেকে আরো অবাক করার বিষয় হল এই কথাগুলো তার জীবনের শেষ পর্যায়ে বলা হয়নি বলা হয়েছিল যৌবনকালে যখন একজন ব্যক্তি দুই মাইল দৌড়ায় তখন তাকে কিছু নিয়ম মেনে চলতে হয় সে শুরু করে ধীরে ধীরে তারপর আস্তে আস্তে গতি বৃদ্ধি করে এবং একদম শেষ পর্যায়ে সবচেয়ে দ্রুত ছোটে কিন্তু সালাফরা এমন ছিলেন না তাদের জীবন ছিল সবসময় সেই শেষ পর্যায়ের মতো তারা সর্বদাই জোরে ছুটতেন আবু মুসলিম ছিলেন যখন তিনি ইয়েমেন থেকে মদিনার দিকে গেলেন রসুল সাল্লাহামকে দেখার জন্য রসুল্লাহ সাল্লাহ তার আগেই ইন্তেকাল করেন অল্পের জন্য তিনি সাহাবি হতে পারলেন না সাহাবি হতে না পারার দুঃখে তিনি সাহাবিদের বলে উঠেন আপনারা মনে করেছেন আমাদের হারিয়ে দেবেন আল্লাহর কসম আমরা আপনাদের সাথে প্রতিযোগিতা করব এবং আপনাদের পরাজিত করব খুব শক্তিশালী কিছু কথা আমার আপনারও এমন মানসিকতা থাকা উচিত আমাদের উচিত সালাপদের সাথে প্রতিযোগিতা করা যদি আমরা তাদের পর্যায়ে পৌঁছাতে চাই তাদের সাথে জান্নাতে একসাথে বাস করতে চাই আল্লাহ তাল্লা বলেন সবির তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেনি সুরা আলে ইমরান আপনি কি মনে করেন বিলাল আবু বকর খালিদ ওমর হাসা আর সুমাইয়া যে জান্নাতে প্রবেশ করবেন আপনিও সেই জান্নাতে প্রবেশ করবেন অথচ তারা যে কাজ করেছেন তা না করেই আপনি কি মনে করেন যে শুধু শাহাদা পাঠ করেছেন মুসলিম হয়ে জন্মেছেন বলে আপনার হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে যেখানে আপনি নিত্রাহীন ইবাদতের একটি রাতও কাটাননি সালাবদের ব্যাপারে আমরা বিস্ময়কর কিছু জিনিস দেখি তাদের মাঝে এমন অনেকে ছিল যদি তাদের বলা হতো আপনি আগামীকাল মৃত্যুবরণ করবেন তারপরেও তাদের বিশেষভাবে অতিরিক্ত ইবাদত করার মতো সময় পাওয়া যেত না কারণ তারা এমনিতেই দৈনন্দিন জীবনে অনেক বেশি ইবাদত করতেন তাদের প্রাত্যহিক জীবনটাই ছিল এমন যেন তারা সেদিনই অথবা তার পরের দিন মৃত্যুবরণ করবেন আপনি হয়তো বলতে পারেন আমরা তো তাদের মতো হতে পারব না আল্লাহর কসম এটা সম্ভব সাহাবারা কোনো ওয়াহি পাননি আমরাও পাই না যারা ওয়াহি পেতেন তাদের টাবিরাও দেখেননি আমরাও দেখি না কিন্তু তাদের দৃঢ় সংকল্প ছিল আমাদের নেই এটাই হচ্ছে সমস্যা এটা কঠিন কিন্তু অসম্ভব না আমরা বড় বড় উদাহরণগুলো দেই যাতে অন্তত ছোট একটি অংশ করতে পারি তাহলে আমরা সকল বাধা অতিক্রম করে সফল কাম হতে পারব যাহার নাম থেকে মুক্তি আর জান্নাতে দাখিল হব ইনশা আল্লাহ আল্লাহ বলেন অতপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই সকলকাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু না সুরা আলে ইমরান আয়াত একশো এই উদাহরণগুলো নিজেদের উদ্বুদ্ধ করার জন্য এমন যেন না হয় যে পবিত্র দিনগুলো আসলো আর চলে গেল কিন্তু আমরা উপকৃত হতে পারলাম না আর ব্যাপার হল সালাফদের ইবাদতের পরিমাণই শুধু নয় তাদের ইবাদতের মানের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কাতাদা বলেন মাউরিদ আল আজলি বলেছেন একজন প্রকৃত মুমিনের উদাহরণ এরুত যে তার নৌকা ডুবে গেছে সে একটি ছোট কাঠের টুকরা ধরে ভেসে আছে আর বলছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যাতে আল্লাহ তাকে বাণী থেকে বাঁচান জীবন এমনই হওয়া উচিত সালাবদের সমগ্র জীবন ছিল সেই ব্যক্তির মতো যে সমুদ্রে ভেসে থাকে তার জীবন নির্ভর করে একটি ছোট্ট কাঠের উপরে আর সে তীব্র আকাঙ্ক্ষা করে যেন আল্লাহ তাকে নিরাপদে তীরে ফিরিয়ে নেন ইমাম সুফিয়ানাস সাউরি রহিমাহুল্লাহ সম্পর্কে বলা হতো তিনি যেন ছিলেন একটি ডুবন্ত নৌকার যাত্রী তার বেশিরভাগ দোয়া ছিল ইয়া রব সালিম ইয়া রব সালিম হে আল্লাহ নিরাপত্তা দাও হে আল্লাহ নিরাপত্তা দাও মহাবিপদের দিনে এটাই হবে বিনতে আব্দুল মালিক ছিলেন আব্দুল আজিজের স্ত্রী তিনি তার স্বামীর ব্যাপারে বলেন আমি আর কাউকে এত বেশি সলাম আর আল্লাহকে ভয় করতে দেখিনি ফাতেমা আরো বলেন ওমার ইশার সালাত আদায় করে কাঁদতেন সারা রাত ছটফট করতেন যখন স্ত্রীর সাথে বিছানায় যেতেন পরকালের কোন আয়াত মনে পড়লে তিনি ভয়ে কাঁপতেন আর কাঁদতে থাকতেন যেভাবে করে ভেজা পাখি কাঁপতে থাকে তিনি উঠে বসতেন সারা রাত কাটতেন আমি তাকে ঠেকে দিতাম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম আল মুহরা এ বিন হাকিমকে ফাতেমা একদিন বলেছিলেন হয়তো অমর বিন আবদুল আজিজের চেয়ে বেশি সলাদ বা সাওম পালন করে এমন লোক খুঁজে পাওয়া যাবে কিন্তু আল্লাহকে ভয় করার ব্যাপারে তার ধারের কাছেও তোমরা কেউ আসতে পারবে না এই মানুষগুলো হচ্ছেন তারা যাদের ইবাদত তাদের গড়ে তুলেছে এবং তাদেরকে দিনের পুনরুজ্জীবকের ভূমিকায় উপনীত করেছে ওকবা এ বেন নাফি বলেন আমি একদিন ফাতিমার কাছে গেলাম জিজ্ঞেস করলাম আপনার স্বামী ওমর বিন আবদুল আজিজ কেমন ইবাদত করতেন একথা থেকে আমরা বুঝতে পারি তাবিমরা শেখার জন্য একে অপরের কাছে যেতেন তাদের ইবাদতের ব্যাপারে খোঁজ নিতেন আমরাও এই কাজটি করব সালাবদের থেকে শিখব এটাই আমাদের আলোচ্য বিষয় যাই হোক ওকবা ফাতিমার কাছে গিয়েছিলেন ওমর বিন আবদুল আজিজ সম্পর্কে জানতে তিনি গিয়েছেন তার স্ত্রীর কাছে কারণ একমাত্র স্ত্রী তার স্বামী সম্পর্কে বলতে পারবে উকবা জানতে চেয়েছিলেন বন্ধ দরজার অপর পাশে আচ্ছা কেন উকবা উমারের ব্যক্তিগত সম্পর্কে জানতে ইবাদতেন কি সেই কারণ কি এমন ওমারের কারণ হচ্ছে ওমার তার এই দুই বছর চার মাসের খেলাফতকালে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর আইনকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিলেন শুধু মুসলিমরা নয় মুসলিম বিশ্বের আহলে জিম্মারাও অর্থাৎ যেসব অমুসলিম ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ থাকে তা শাসনামলে অনেক সম্পদ লাভ করেছিল প্রশ্নের জবাবে ফাতিমা বলেছিলেন খলিফা হবার পর কোনোদিন ওমার জানাবা গোসল করেছেন বলে আমার জানা নেই অর্থাৎ এই দুই বছর চার মাসে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি দিনের বেলা আল্লাহর বিধান ও ন্যায় বিচার কায়েম করেছে যেটা হল তাওহিদ আর রাতের বেলা আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কে তাওহিদ প্রতিষ্ঠা করেছেন আর এই দুই বছর চার মাসে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে সুযোগ পাননি আমি রেবেন আবদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কিভাবে এত ইবাদ করেন তিনি উত্তর দিলেন বিষয়টা সহজ আমি যা করি তা হল রাতের খাবার একটু দেরিতে খাই আর দিনের ঘুমটা একটু পিছিয়ে নেই আসলে মহৎ ব্যক্তিদের জন্যই আল্লাহর ইবাদত করা সহজ আরেকবার তিনি বলেন যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমি জাহান নামের কথা চিন্তা করি জাহান্নাম আমার চোখ থেকে ঘুম কেড়ে নেয় আর আমাকে সারা রাত জাগিয়ে রাখে আহমদ ইবেন হরফ বলেন আমি সেই ব্যক্তিকে দেখে অবাক হই যে জানে তার মাথার উপরে জাহ্নাজ সচ্চিত আছে আর তার নিচের জাহান্নামের আগুন জ্বলছে আর এই দুইয়ের মাঝে সে শান্তির ঘুম ঘুমাচ্ছে আরেকজন সালাফ মনসুর ইবেন আল মুতারিমকে দেখে মানুষ মনে করত নিশ্চয়ই তিনি কোন বিপদে আছেন কারণ তার চোখে থাকত পানি তার হৃদয় ছিল ব্যথিত আর তার গলা স্বর থাকত নিচু तर जिजासा तुमारीम सारा रत कदाम तुम कि खून তাদের পাশদের সচ্চা হয়ে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে আশঙ্কায় ও আশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে সাফওয়ান সালিমের জীবনীতে তার সম্পর্কে আছে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার কারণে তার পা ব্যথা করত তার সম্পর্কে বলা হতো তিনি এত বেশি ইবাদত করতেন যে কেউ যদি তাকে বলত আগামীকাল বিচার দিবস সেটার জন্য আলাদা করে অতিরিক্ত ইবাদত করার সময় তিনি পেতেন না তিনি সর্বদা বলতেন হে আল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসি খুব ভালোবাসি আল্লাহর প্রতি তাদের আকাঙ্ক্ষা আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ করার তীব্র আকাঙ্ক্ষা ছিল মৃদুবন্ধ বাতাসের মতো যা তাদের হৃদয়ে সর্বদা বই বেড়াত এই বাতাস তাদের হৃদয়ে দুনিয়ার আগুনকে নিভে দিয়েছিল মুসা ইবেন ইসমাইল বলেন আমি যদি তোমাদেরকে বলি হাম্মাদ এবং সালামাহকে আমি কখনো হাসতে দেখিনি তাহলে কি তোমরা বিশ্বাস করবে তিনি সারাদিন শিক্ষকতা করতেন তিনি ছিলেন একজন আলিম হয় তিনি ছাত্রদের পড়াতেন কোরআন পাঠ করতেন জিকির করতেন অথবা তিনি সালাত আদায় করতেন এভাবেই তার সমস্ত দিন অতিবাহিত হতো। হাম্মাদ ইবেন সালামাহ বলেন আমি কখনো সোলাইমান আত্মাইমিকে আল্লাহর অবাধ্যতা করতে দেখিনি আমরা দেখেছি সালাত আদায় করছেন মসজিদ থেকে বের হচ্ছেন জানাজা যাচ্ছেন বা জানাজা থেকে ফেরত আসছেন ছাত্রদের পড়াচ্ছেন বা নিজে পড়াশোনা করছেন আমরা বলতাম এই মানুষটি কোনো গুনাহ করতে পারে না তিনি কি আসলেই গুনাহমুক্ত ছিলেন কিনা আমরা জানি না আমরা শিয়াদের মতো বিশ্বাসে বিশ্বাসী নই তার আশেপাশের মানুষরা বাহ্যিকভাবে যা দেখতেন সেটার ভিত্তিতেই বলতেন এই ব্যক্তি কোনো গুনাহ করতে পারে না গুনাহ করতে চাইলে তার সময় নেই তার সম্পূর্ণ জীবন ছিল আল্লাহর ইবাদতকে ঘিরে ওয়াকি এ বেনামাস সত্তর বছর বেঁচেছিলেন। কিন্তু কখনো ইমামের পেছনে তাকবীর আল ইহরাম তার বাদ যায়নি ষাট বছর যাবৎ তার কখনোই সালাতের প্রথম রাখাত বাদ যায়নি এমনই ছিল আমাদের সালাফদের ইবাদাহ ওসাল আলহ সাইদিন মোহাম্মদ ও আলাহ আলহ ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলমিন